আমরা যদি দেখি আমরা এক আল্লাহ ইবাদত করি এক রসুলোর তরিকা মানি কিন্তু আমরা আরো অনেক তরিকা হয়ে গেছে চিস্তিয়া তরিকা লক্ষ্মণ দিয়া তরিকা মজিদি দিয়া তরিকা ফুরফুরিয়া তরিকা সরমুনির তরিকা ফুলতলির তরিকা সিলেটির তরিকা ডাকাইয়া তরিকা আছে কিনা না সৌদি আরবের তরিকা কত তরিকা হয়েছে মানে একক দেশ একক তরিকা আর একশো দেশের ভিতরে যত দোল আসন সবর তরিকার অভাব নাই এখন সাধারণ মানুষ অনেক সময় প্রশ্ন করে বা কোন বাইতাম কি হুজুর ও কি হুজুর ও কি দাঁড়িয়ে কোন দামি জিনিস আপনার ফাইতেও কষ্ট হয় দামি জিনিস সহজে খাওয়া যায় আপনি কোনো সময় রাস্তায় কোনো সময় দেখছেন নিজে সোনা এক ট্রাক দিয়ে লিখে যান ফাঁকের ট্রাক যায় রোডের ট্রাক পাওয়া যায় কিন্তু সোনা ট্রাক সোনা আছে কিনা না ট্রাকা আছে বাংলাদেশে আছে তো কষ্ট করে পাওয়া লাগে আল্লাহ আমরা দিনের লাগে আপনার চেষ্টা করতে হইব মজা হাজা করতে হইব পরিশ্রম করতে হইবো আল্লাহ সুবাহ সুরা আন কাবুতের শেষের দিকে যারা চেষ্টা করবো পরিশ্রম করবো তারা আল্লাহ সুখানিত নামাজফল লইতনায় আপনার কষ্ট করিয়া কিবলা তুকে ব্যবহার করা লাগে আপনার সব জায়গায় পরিশ্রম করতে হইব পরিশ্রম করার পরে আল্লাহ সুখান যারা চেষ্টা করবো আল্লাহ ওয়াদা তাইন তান পদে পরিচালিত করব আল্লা দেখবা আপনি রাস্তার চললে আপনার অন্তত ঢাকার যাইতা সিলেট রেল ট্রেন এখানা দেখছেন ওটিও বই গেছেন জ্ঞান কারণ আপনি কোন ট্রেনেও বইছেন একটি সত্র রেখা সরজনা আমাদের মধ্যে লাগে যে আল্লাহ তুমি আমরা কি না করো সঠিক পথে পরিচালিত করো সঠিক ফতে লাগিয়া নবী মাহমুদ রাখিয়া গেছেন আমরা লাগিয়া কিন্তু আমরা করতেই আহ সেই বুহারি সেই মুসলিম আছে যে দিন দিন গোলাটে দুহাটে দুহাটে মানে যে জাহান নামর দরজা দাঁড়িয়ে আও জান্ন দাঁড়াইছে কোন জায়গা জাহান নামর আর মানুষের খড় আও জান্নলেও তখন মানসিক গিয়া দৌড়িয়া গিয়া তো কিন্তু হামাই যার কোন জায়গা খালি জিতা মাংস আছে হ্যাঁ মাজারক আছে কিনা না ইবাদি আইসি না খরঞ্চি রোডসামগি এটা মাজার আছে আর আপনারা আছে কি না আর আপনার এলাকা নাইনি নি মাংস বিল্ডিং খবর বিল্ডিং মানে আসে না খবরও যে গেছেন কি টান বিল্ডিং এর দরকার আছে তা আমরা অত মুখ্য হয়েছি যে মরা মানুষের লেগে বিল্ডিং বানাই দিয়ার যেটা মানুষ ঠিক নাই তার ওয়াল ঠিক নাই আমরা চিন্তা নাই মরা মানুষের বানাইয়া দিয়ার যে মরা মানুষ গিয়ে আনলে খবর গেলে আড্ডি ফসি গেছে আল্লাহ আলম আল্লাহ কি অবস্থায় রাখছেন আর তাদের মরার ফরে বইয়া নিয়ে রাখা লাগছে তাই নাটিয়া করছেন না এমন তান রে বাগতি লাইট দিরা আর মনে করা যে বেটিং কোন বিভাগে বললে কয় মোক মাজার একটা মোমবাতি মনকাশ টাকা দিব মন বাতিল দরকার আছে অবলগে আমরার অবস্থা কিন্তু আমরা সবাই মনে করি আর আমরা দিনের উপরে আছি ইসলামের মরা মানুষের কথা মরা মানুষের কথা খবর আমরা খবর জিয়ারত করবার লাগে খবর জিয়ারত করা না কেউ দেখ খবর জিয়ারত কর্তা যে আপনার মৃত্যুর কথা মরণই স্মরণে ইবার যে এই কত বছর গোসল ও করছে না শরীরের মাঝে ময়লা লাগাইল অগুরের কাছে গিয়ে মানুষের গিয়া কিছু দে কারণ আমরা ইমান ওই যে শেখে একটু আগে আলোচনার মাঝে যে আমরা শিক্ষা নাই বেসিক নলেজ কারণি গেছে ঘুমাই গেলে গেছে ফেসা করলে ই অযুদিয়া ওই জন্য আপনি বুঝছেন মাসাল কিন্তু আপনি এইখানে আপনার আমার জ্ঞান নাই যে এক ইমান দিয়া সারা জিন্দিগি চলা যায় না দেখা লাগে যে ইমান ঠিক আছে কিনা না ইমান ইমান দামি জিনিস মূল্যবানি লাগে ওয়াশ করা লাগে দেখা লাগে যে ঠিক আছে কিনা না এখন মানুষের নামান না হয় যে তার ইমান ঠিক আছে হয় ইমান নাই ধরো নামাজ পড়ো তোমার ইমান ঠিক নাই তুমি কি আমি নামান্না পড়লেও কি আমার ইমান ঠিক আছে অথচ আসহাদ রসুলসলাম রসুলসলাম ত্যাগ করার মনে করতাম সৌদি আরব একজন আহ উচ্চ পর্যায়ের আলম শেখ সালে আল হোসাইম রাহমাহুল্লাহ তার নামাজ ত্যাগকারীর বিধান বই আছে ইনো কইছেন যদি বউ নামাজ ভরে জামাইয়া নামাজ ভরে না তো বিয়ে থাকতো না বিয়ে দিব বা নামাজ নামাজ না নামাজ ত্যাগ করাই খুশিলিস ত্যাগ করা আমরা নামাজ না মনে করে দুহাফর খানি খাই আমরা দেশের গল্প আছে যে বেটায় আর কিচ্ছু দেখবো আপনার ওয়াজিল দিন দিন বারের কিন্তু আমা আমরা ইমানা আমল কিতা। মিলিয়া সান্দা দিয়া দেশে বিদেশে যোগাযোগ করিয়া ওয়াল হল ফিলা দুই হাজার বহু তার মানে আসে কারণ আমরা তো বেশি আমরা ইমান ফরেস্ট গাইতে তো বেশি বুঝছি না এখন যে এলাকায় মানে টেকা খাওয়া নাই হ্যাঁ বাড়ের কিন্তু আমরা ইমান কারণ নাকি আমরা এতে কোনো শিক্ষণীয় জিনিস খাই আর না